সম্মান দর্শকবৃন্দ দূরে কাছে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম একটি কিতাব নিয়ে যে কিতাবটি আকিদার আকিদার একটি বিখ্যাত কিতাব যা লিখেছেন ইমাম আবু জাহর তহাবির রহমতুল্লাহ আলী সেই কিতাবটির নাম হচ্ছে বয়ান আতাদামা আহ জামাতের আকিদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম যেখানে আমাদের ইমাম বলছিলেন যে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাকে পছন্দ করেছেন এবং তাকে চয়ন করেছেন এবং তাকে রসুল হিসাবে প্রেরণ করে তিনি সন্তুষ্ট ছিলেন সেখানে আমরা মোহাম্মদ সোল্লা আসলাম বিভিন্ন নিদর্শন আলোচনা করেছিলাম আল্লাহ তাকে নবী এবং নবী এবং রাসুল হিসাবে প্রেরণ করেছেন তার কি কি নিদর্শন আমরা সেখানে উল্লেখ করেছিলাম তো সেই আলোচনার ধারাবাহিকতা আমরা বলেছিলাম যে আসলে নবী এবং রাসুলদের যেভাবে নিদর্শনের আল্লাহ তালা যোগে যোগে নিদর্শন দিয়ে ধন্য করেছেন আমাদের নবী মহম্মদাল্লা আসালামকেও তাকে প্রেরণের জন্য তিনি যে নবী এবং রাসুল সেটা প্রমাণ করার জন্য আল্লাহ তালা অনেক নিদর্শন দিয়েছে সেগুলিকে আমরা সাতভাগে ভাগ করেছিলাম প্রথমত পূর্বতী কিতাবের কিতাব সমূহে মহাম্মাল তার কথা কথাগুন উল্লেখ থাকা দ্বিতীয়ত রসুল্লাহামের সময় পূর্বাভাস যেগুলো ছিল তিনি আসার সময়ে যে তিনি আল্লাহর পক্ষে প্রেরিত নবীম রাসুল আসছেন এরকম বেশ কিছু ঘটনা ঘটছিল তা প্রমাণ করছিল যে আমাদের নবী আসছেন এবং তিনি হচ্ছেন মোহাম্মদ আল্লাহর পক্ষে প্রেরিত নবীম রাসুল তৃতীয়ত আমরা বলেছিলাম যে এমন কিছু খবর রসুল্লাহ আসালাম বা সংবাদ তিনি দিয়েছেন পূজা পূর্বে ঘটেছে অথবা তার সময় ঘটেছে অথবা পরে ঘটবে কেমন পর্যন্ত যেগুলি তিনি উপস্থিত ছিলেন অথচ তিনি খবর দিতে পেরেছেন গাইবিক খবর দিতে পেরেছেন এবং যেগুলো যথাযথভাবে সংঘটিত হয়েছে এবং সেগুলি প্রমাণিত হয়েছে তা প্রমাণ করে যে আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং রেসু ছিলেন চতুর্থ তো আমরা বলেছি তাঁর হাত দিয়ে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো ঘটনাগুলো সাধারণত অন্য নবীদের বেলা ঘটেছে এবং সেগুলো প্রমাণ করে দিয়েছে যেগুলি মর্যাদা বলা হয় আমাদের সেবা আমাদের মানুষের সাধারণ পরিভাষায় এমন কিছু অপারগকারী জিনিস ঘটেছিল এমন কিছু নিদর্শন তিনি দেখিয়েছেন যা প্রমাণ করছিল যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে মহম্মদ সাল্লাহাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীমরা সুছিলেন পঞ্চমত আমরা বলেছিলাম তার চরিত্র চরিত্রই প্রমাণ করে যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীমরা সুছিলেন ষষ্ঠত আমরা বলেছি মাসলাকার নড়ি মাসালাকার নোড়া একই ধরনের কাজ আয়কার নবীরও করেছেন তিনিও করছেন একই ধরনের দাওয়াত আগেরও লোকেরা দিয়েছেন তিনিও দিচ্ছেন একই ধরনের মরামলা লেনদেন ব্যবহার আগেকার জাতিরা নবীদের সাথে করেছে তেমনি ভাবে আমাদের নবী সাল্লাহামের সাথে সেরকম ব্যবহার করা হয়েছিল এগুলি আলোচনার পরে আমরা বলেছিলাম সপ্তম হচ্ছে বড় যে মসজিদা এবং বড় যে প্রমাণ সাল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী অমুর রাসুল সেটি হচ্ছে কোরআনে করিম এবং কোরআনে করিম কেন বড় মসজিদা সেগুলি আমরা আলোচনা করছিলাম তার প্রথমটি আমরা বলব এটাই যে কোরআনে করিমের আল্লাহ তাহার পক্ষ থেকে কোরআনে করিম কোরআনে আজিম যে ব্যক্তি কোনদিন না কোন প্রতিষ্ঠানে গেছেন পড়তে না কারো কাছে শতে গেছেন এর অর্থই হচ্ছে যে তার পক্ষ থেকে তিনি বলেন তারপর নাজিল করা হয়েছে তিনি শুধুমাত্র বলে দিচ্ছেন মাত্র যা কোরআনে করিম আল্লাহ তালীন বলেছেন এত কিছুই নয় তার কাছে তাকে ডান হাতে ধরে তার রগগুলো কেটে ফেলতাম আল্লাহ তালা সে ধুমকি দিচ্ছেন অর্থাৎ তিনি রসুল্লাহ সাল্লাহাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি কখনো নিজের থেকে কিছু বলেননি এবং তার সেই ক্ষমতাও আল্লাহতালা তাকে দেননি বরং তাকে তিনি লেখা লেখাপড়া যারা মানুষও করেননি তিনি লেখাপড়াও জানতেন না সেরকম মানুষের মুখ দিয়ে এরকম এরকম একটি বিরাট প্রজ্ঞাপূর্ণ বাণী আল্লাহতলা বের করলেন অর্থ হচ্ছে এটা আল্লাহরের বাণী আগে তো আপনি কোনোদিন কোন কিতাব পড়তেন না অর্থাৎ আপনি পড়তে পারতেন না যদি এরকম হতে তিনি কিতাব পড়তে পারতেন শিক্ষিত হতো বা লেখাপড়া জানা মানুষ হতো আমরা বলতাম যে অন্যান্য কিতাবগুলো পড়ে কথা তাও রাজুর ইঞ্জিল বা বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার কিতাব পড়ে তিনি হয়তো সেগুলি বলতে আল্লাহ বলছেন ও মা কোন তে আপনি কোনোদিন পড়তেন না কারণ আর আরেকটা হচ্ছে যে আপনি লিখেও নিতে পারেন না এমন নয় যে আপনি আগেকার লোকদের কথা শুনে সেগুলি লিখে নিয়েছেন বা থেকে শুনে কোন লোক থেকে শুনে সেগুলি লিখিয়ে নিয়েছেন তারপর এখন বলছেন যেমনি তারা দাবি করতে কখনো কখনো ককালু তারা ভালো করে জানতো সালাম লেখাপড়া জানতেন না লেখা ভাড়া জানত না এই জন্য কোথাওতে কিছু লেখেও নি কোনদিন আল্লাহ তালা বলছে ওলা কাছ কোনদিন লেখেও নি ঈদ আল্লাহ যদি লিখত যদি আয়ের কোন কিতাব আপনি পড়তেন তাহলে তাদের সন্দেহ করা একটা কারণ ছিল কিন্তু তাদের তো সন্দেহের কোন কারণ নেই এর ফলে আল্লাহ তুরাঙ্কাবুতরণ জায়গায় বলছেন আওয়ালামিম তাদের জন্য তাদের কাছে নাজিল করছি একটি কিতাব যা তাদের কাছে রাওয়াত করা হয় ইবন কাশি রহমতুল্লাহ আলী বলেন এ আয়ের তফসিরে আওয়ালাম ইয়ক ফিহিম আয়া তাদের জন্য এই আয় এইটাই কি যথেষ্ট নয় নির্দেশনী হিসাবে আন্না কলহাদ আল্লাহ যা ঘটবে তার সংবাদ রয়েছে যাতে হাকাম উম্মা বাইনাহুম তাদের মধ্যে যা ঘটবে তার ফেসালা বিচার ও আন্তা রাজ উম এমন অবস্থায় যে আপনি একজন লেখাপড়া লেখাপড়া জানা মানুষ মানুষ পড়তেও জানেন না লিখতেও জানেন না ওলাম তো আল আহাদ আহেল কিতাব আপনি কখনো কোন আহিল কিতাবের সাহস্য অবলম্বন করছেন তেমন প্রমাণ পাওয়া যায় না জিমবে আকবর আর মহাবিশ্বা এরপর আপনি নিয়ে আসলেন তাদের কাছে তাদের কিতাব সমূহ যা আছে সে সমস্ত খবর তাদের কাছে আপনি নিয়ে আসলেন সেখানে বুঝিয়ে দিলেন যে তাদের কোথায় ভুল ছিল কোথায় শুদ্ধ ছিল সেগুলিতে আপনি নিয়ে আসতেন এই নিয়ে আসব হকিল হক নিয়ে আসলেন প্রকাশ্য সুস্পষ্ট এবং যাতে কোনো সন্দেহ নেই এরকম হক আপনি নিয়ে আসলেন এটাই প্রমাণ করে যে আপনি তো আসলে কিছুই নন আপনি তো একমাত্র নবী এবং রাসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল ছিলেন ইবনু সাজির রহমতুল্লাহ আলী বলেন আল্লাফ হক মুসিদ কানি এই নবী নিয়ে এসেছেন এই কিতাবটি অথচ এই কিতাব এই নবী সম্পর্কে তার জাতি জানে তিনি সত্যবাদী তিনি জামানোদ্দার তার রাস্তা ঢুকার রাস্তা বের হওয়ার রাস্তা তারা জানে কোথায় তিনি থাকেন সেটা তারা জানে তার সার্বিক অবস্থা তারা জানে তিনি কখনও হাত দিয়ে লিখতে জানতেন না এবং কখনো কোনো কিছু পড়তে জানতেন না এবত অবস্থায় তিনি কীভাবে এই জিনিসগুলো আনতেন এর অর্থ হচ্ছে এখানে সন্দেহ করার আর কিছু নেই এটা একমাত্র মহান রব্বল ইজত যিনি সব কিছু প্রশংসিত তার সর্ব প্রবল পর আক্রান্ত এবং প্রশংসিত প্রশংসিত তার পক্ষ থেকে শুধুমাত্র আসছে এই প্রমাণ করে আমরা শুধু তাপসি দুটি উল্লেখ করেছি রসুল্লাহামের কাজ তিনি লেখাপড়া জানতেন অথচ তার কাছে যে কিতাব না দিল তা জন্য বহু মানুষ লাগে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষ সেখানে শ্রম করবে পড়বে জানবে তারা দেখবে যে থেকে কি আইম করা যায় তাহলে একটা বড় প্রমাণ যে এই কিতাব মোহাম্মদ সাল্লা পক্ষ থেকে তার কাছ থেকে নয় বরং তার রবের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নাজিলকিত এবং যেহেতু কিতাব নাজিল করা হয়েছে তিনি হচ্ছেন নাবী এবং রাসুল তিনি হচ্ছেন নবী এবং রাসুল কোরআনে কারিমের দ্বিতীয় যে প্রমাণ যেটা আল্লাহর সাল্লাহ নবুত এবং রসালতের প্রমাণ সেটা হচ্ছে যে আয়জুল খালকান মহারদতিহি সমস্ত সৃষ্টিকুল এই কোরআনের বিপরীতে আর কিছু দাঁড় করাতে অপারগ হয়ে গিয়েছিল কোরআন করিম আল্লাহ বলেন তারা যদি দেখেন যদি তারা সত্যবাদী হয় কোরআন করিম আল্লাহ তে বলেছেন কখনো বলেছেন কখনো তিনি বলেছেন فَ قُل لَّئِنِ اسْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ لِقَوْلِ اللَّهِ لَيَصُدُّنَّهُ عَنِ السَّبِيلِ ۗ وَلَا يُؤْذَنُ لَهُ كَمَا يُؤْذَنُ لَكَ ۚ وَإِنَّهُ لَذِكْرٌ لِّلْعَالَمِينَ الله تعالى বলছেন চ্যালেঞ্জ করে দিয়েছেন এই কোরআনুল কারীম দিয়ে তারা এর মতো কিছু আনতে পারবে না এইভাবে هنا يأت مثله সূরা তুরের মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে তারা এই কোরআনের মতো কোনো কিছু তারা আনতে পারবে অন্য জায়গায় বলেছেন তারা যেন একটি সুরা নিয়ে আসে তারাও সেটা আনতে পারেনি সুতরাং এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আসছে সেটা প্রমাণিত হয় তারপর তিনি বলছেন যে তারা কখনো শুধু পারেনি তা কখনো পারবেও না বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা বলেন যে তারা যদি কোনো আমি আমার নবীর উপরে যা নাজিল করেছি আমার নবীর উপরে যা নাজিল করেছে আমার বান্দার উপরে যা নাজিল করেছে এবার সন্দেহে থাকে তো তারা যেন এর মতো একটি সুরা নিয়ে আসুক ওয়াদুর সুহাদা আকুমদুল্লাহ সহাদেক কিন্তু সত্যবাদী হয় তাদের মতো যারা তাদের সাহায্যকারী আছে তাদের সাক্ষী আছে তাদেরকে নিয়ে আসুক চেষ্টা করুক যে এরকম কিছু আনতে পারে কিনা সাক্ষী নিয়ে আসুক সেখানে আমরা এনেছি এরকম তারা প্রমাণ করে দেখা। ফাইললাম তার ফাট যদি তারা করতে না পারে বললাম তার ফাড়া কখনো করতে পারবে না ফত্তা কুন না তাহলে না কে যেন আগুনকে যেন ভয় করে কারণ তারা তো আল্লাহর সাথে গুহরি করছে নবীল সালকে অস্বীকার করছে আল্লাহ তাআলা এর জন্য কোরআনে কারিমে জায়গায়তে বলেছেন যে জিন এবং ইন সবাই একত্রিত হয় তাহলে কোরআনের মতো কোন কিছু আনতে পারবে না কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেন কুল্লাইন ইসতামাউতিল ইনসু ওয়াল জিনু আলা আন ইয়াতি মিছলা হাযাল কোরআন লা ইয়াтину ইউসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন জানা গেছে যে তার মতামত পর্যায়ে যে কোরআশরা কোরআশদেরকে রসুল্লাহ আসলাম ডাকছেন ডাকছেন এবং সমস্ত আরবদেরকেও ডাকছেন বিশেষ করে কোরআশদের ডাকছেন তারা সবচেয়ে বেশি নিজেদেরকে পণ্ডিত বলে দাবি করত। এবং থেকে ভাগ বাগ্মি বলে দাবি করত। বেশি জানে বলে দাবি করতো ভাষা পন্ডিত বলতো তাদেরকে ডাকছেন এবং সমস্ত আরবকে ডাকে বলছেন রসুল্লাহ সাল্লাহ আসলাম যে এরকম কিছু নিয়ে আসো তাদের প্রত্যেকেই কিছুই আনতে পারে নাই মিথ্যাবাদী বলেছে রসুল্লাহ আসলামকে তাকে কষ্ট দিয়েছে তার সাথীদের কষ্ট দিয়েছে তাকে বিভিন্ন রকমের কথা বলেছে কখনো তার সম্পর্কে বলেছে তিনি জাদুকর কখনো বলেছে তাকে কবি কখনো তার গণক কখনো গল গণক বলেছে তাকে কখনো তাকে শিখিয়ে দেয়া হচ্ছে কখনো তাকে বলেছে পাগল ইত্যাদি ইত্যাদি কিন্তু তারা সবাই একটি কাজ করতে সাহসী হয় সেটা হচ্ছে এরকম আর কিছু আনতে সাহসী হয় না যে কোরআনের মতো কোনো কিছু নিয়ে আসবে অর্থাৎ তার তাদের মুখের কথা তাদের চালু ছিল কিন্তু কর্মকাণ্ডে তারা কখনো প্রমাণ করে দেখাতে পারেনি যে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম তারা যা বলছে সেটা বরং তাদের এই তারা যে কোরআনে করিম যে চ্যালেঞ্জ দিচ্ছে নবীর মুখে দিয়ে সে চ্যালেঞ্জ তারা গ্রহণ না করাই প্রমাণ করছে যে এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এবং এই কোরআন যিনি এসে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল এবং নবী ছিলেন প্ররিত রাসুল এবং নাবী ছিলেন তারা যেহেতু কোরআনের বিরোধিতা করতে পারেনি কোরআনের মতো কিছু আনতে পারেনি এবং তার তার দাওয়াত সারা আরব রাষ্ট আরব দেশগুলোতে ছড়িয়ে পড়েছে এবং সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে তার ফলে তারা সেরকম আনতে পারেনি তাহলে প্রমাণ হলো যে কোরআনে করিম কোনো মানুষের মানুষের সৃষ্টি কোনো কিছু নয় আল্লাহ তালার বাণী আল্লাহ তালা পাঠিয়েছেন নবী মোহাম্মদ সাল্লা আসলামের কাছে এবং যাকে পাঠিয়েছেন তিনি অবশ্যই নবী এবং কাসুল এতে কোনো সন্দেহ করা যাবে না এই যে এই জিনিসটি আমরা কোরআনে করিমের অন্য জায়গায় দেখতে পাই কোরআনে করিম আল্লাহ তালা বলেছেন ওমা ক্যান হাজাল কোরআন আইফ তরামিন্দ এই কোরআন এরকম নয় যে আল্লাহ ছাড়া কেউ এটাকে বানিয়ে বলবে এরকম করতে পারবে না ওলা হাকিম তসদি কল্লাদি বাই নেই বরং এই কোরআন হচ্ছে তো এটাই যে এর আগে যা ছিল কিতাব অর্থাৎ দৌরাত ইনজিল জাবুর বা অন্যান্য কিতাব সময় আল্লাহ তালা সৌরভ ইব্রাহিম মুসা ইত্যাদি যেগুলো আল্লাহ তালা নাজিল করেছে সেগুলোর জন্য সে সত্যায়নকারী একই ধরনের বাণী সেখানে আছে একই কথাই আছে এক আল্লাহ রেবাদের কথা সেখানে আছে ওয়া তফসিল কিতাব আলাহ রবিম রাবুল্লাহ আলমিন আর অন্যান্য কিতাবের বিস্তারিত ব্যাখ্যা এই কোরআনে দেয়া হয়েছে রব আলমীর পক্ষে যাতে কোনো সন্দেহ নেই সুতরাং এখানে কোনো রকমের সন্দেহ করা যাবে না যে এই কোরআন আল্লাহ তাল্লার পক্ষ থেকে কিনা কোনো সন্দেহ করা যাবে না তেমনি ভাবে এই বলতে হবে প্রথম বলতে হবে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে তৃতীয়বার দ্বিতীয়বার বলতে হবে এই কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নাবী নবী এবং রাসুল ছিলেন কারণ সেরকম সেই তিনি নবী এবং রাসুল না হলে তিনি কখনো তা বলতে পারতেন না এই কোরআন নিয়ে আসতে পারতেন না এখানে রয়েছে এই কোরআনের মধ্যে রয়েছে কবিতার মতো জিনিস আছে এই কোরআনের মধ্যে বাঘবিতার মতো জিনিস আছে এই কোরআন মধ্যে হ্যাকমতের জিনিস আছে দলিল ওয়াজ আছে এরশাদ আছে ইত্যাদি আছে এই কোরআন এইগুলি থাকার পরেও কেউ এর মতো জিনিস আনতে পারে না কোন একটি অংশ সামান্যতম অংশ নিয়ে আসতে পারে না এটাই প্রমাণ করা যে এটা ছিল আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাহ সাল্লাহ তিনি সিন আল্লাহর পক্ষ থেকে নবী প্রেরিত নবীম রাসুল এবং তার কাছে যা এসছে তাও আল্লাহ তালার বাণী সেটা কোনো মানুষের বানানো কোনো জিনিস নয় এবং কখনও সেটা সৃষ্ট নয় এটাই তা প্রমাণ করে কোরআনে করিমের যে তিনি সেটা যে আল্লাহর পক্ষ থেকে নবী মোহাম্মদ সাল্লাই এর নবুয়তের এবং রিসালতের প্রমাণ তার তৃতীয় দলিল হচ্ছে এটা যে কোরআনে কারিমে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের অপারগতা তৈরি করে দেয়া হয়েছে কোনোভাবেই ভাষাগতভাবে আনতে পারবে না কেউ অর্থগতভাবে কিছু আনতে পারবে না কালিমাগত বা বাক্যগতভাবে কিছু আনতে পারবে না সোহান আল্লাহ এটাই প্রমাণ করে যে এই লেখাপড়া যিনি জানেন না এরকম একজন মানুষ কিভাবে কোরআন আনতে পারেন যদি তিনি আল্লাহ পক্ষ থেকে হন তাহলেই যেই বাণীতে যেই বাণীতে এত অর্থ যেই বাণীতে এত মুগ্ধতা যেই বাণীতে এত সৌন্দর্য যেই বাণীতে এত পরিপূর্ণতা যেই বাণীতে এত বাগ্মিতা যেই বাণীতে এত ধরনের মহত্বতা এই জিনিসগুলো এই বাণী কখনো মানুষের হতে পারে না আল্লাহ তার পক্ষ থেকে আসছে এবং যিনি নিয়ে আসছেন যার কাছে আসছে তিনি আল্লাহ অবশ্যই প্রেরিত রাসুল এবং তিনি তার পক্ষ থেকে প্রেরিত ছিলেন এ ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না এগুলি আমরা বুঝতে পারি তিন ধরনের যেমন কোরআন কার্যারিমে আছে হ্রস নদমী তার বাক্য বিন্যাস অত্যন্ত সুন্দর এবং তো বাক্যগুলো এত সুন্দর যে আপনি কল্পনা করতে পারবেন না ঠিকই কোনো কোনো সুরার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কলকলা হর অব দিয়ে শেষ করা হয়েছে কোন কোন হর মধ্যে দেখবেন যে রা দিয়ে শেষ করা হয়েছে কোনো কোনো সুরা শেষ করেছে নুন দিয়ে এইভাবে কোন কোন সুরা শেষ করেছে মিম দিয়ে যেমন সুরা মাহমদ এই যে সৌন্দর্য এই সৌন্দর্য আমি কোনো রকমের তাকাল্লুক ছাড়া কোনোরকমের ভনিতা ছাড়া কোনো রকমের বাড়তি কোনো কথা বাড়তি কোনো কথা ব্যতীত সৌন্দর্য রক্ষা করে এরকম বাণী নিয়ে আসা কখনো সম্ভব হয় না এই বাগ্নিটা ঠিক বাগ্নিটা ঠিক রেখে এবং অলংকারিকা অলংকারিকতা ঠিক রেখে এই যে একটি কিতাব নিয়ে আসা হয়েছে মহ নিয়ে আসতে সেটা প্রমাণ করে যে এই কোরআন বিভিন্ন ধরনের রাজাদাসে ৩ নম্বরে প্রমাণ সাব্যস্ত করে ইমাবৃত আমি এই জন্য বলেন নফস নজমুল কোরআন উস্তুব আজীবন বেদিয়া তিনি বলছেন যে কোরআনে কারিমের যে শব্দ এবং তার অশ্লুপ তার পদ্ধতি এটাই একটা আশ্চর্য ধরনের জিনিস যে এখানে কোনো সাধারণ কথার মতো কিছু পাওয়া যায় না বরং যখনই এরকম কিছু মনে আসবে দেখবেন যে কোরআনের বাক্য সবচেয়ে সুন্দর এখানে কোনো কবিতা পাওয়া যায় না এখানে কোনো বা কবিতা অংশ পাওয়া যায় না এখানে কোনো আহ ভাষণ নয় এখানে কোনো সুরক্ষার চিঠি নয় বরং এটা মানুষের কথার সাথে কোনো রকমই মিলনা আরব এবং আজম সবাই চেষ্টা করেছে এর মধ্যে কিছু আনতে তারা সেটা পারে নাই কারণ এর মধ্যে রয়েছে বাগ্মিতা এর মধ্যে রয়েছে অলংকারিকতা এসবই কিন্তু প্রমাণ করে যে এটা সম্পূর্ণরূপে আল্লাহর পক্ষ থেকে নাজির করিতে এবং চিনিতা নিয়ে এসেছেন তিনি চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়েছেন তার বাক্যগত শব্দগত চ্যালেঞ্জ শব্দগত চ্যালেঞ্জের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মোহাম্মদ সাল্লা আল্লাহ নবী এবং রাসুল ছিলেন আমরা ইনশাআল্লাহ আরও কী কী আরও কোন কোন পদ্ধতিতে এই কোরআনের মর্যাদা কোরআন যে অপারককারী সেটা সাব্যস্ত হবে তার ভাষাগত মর্যাদা সেটা আমরা ভবিষ্যতে আরও কোনো পর্বে আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি